আবু হুরাইরা রাহ রদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি যে গর্ব অহংকার পশমের তৈরি তাঁবুতে বসবাসকারী যারা উট গোরু হাঁকানোর সময় চিৎকার করে তাদের মধ্যে বাম দিক বাম হাতকে এবং বাম দিককে বলা হয় আর শান্ত ভাব রয়েছে বকরি পালকদের মধ্যে ইমানের দৃশ্যতা ও হিকমত ইয়ামনবাসীর মধ্যে রয়েছে ইমাম বুখারি রহমতুল্লা আলহী বলেন ইয়ামন নাম দেওয়া হয়েছে যেহেতু তা কাবা ঘরের ডান দিকে অর্থাৎ দক্ষিণে অবস্থিত एबंग शाम, और शाम अर्थात सीरिया काबाघर बाम अर्थात उत्तर दिखे अवस्थित विधाय तर नाम शाम